কিছু কিছু মহিলা আছে বলে তুই তোর মাথা খাইয়া বলেন এরকম আপনাদের ছোট্ট একটা ঘটনা বলি যাত্রাবাড়িতে আমি লেখা করেছি মাদ্রাসা মোহাম্মদীয় আর বিশে একটা শহীদ ফারুক রোড একটা মার্কেট আছে এই মার্কেটে আমার এক ফ্রেন্ড ওদের চারপাশটা দোকান আছে এই দোকানে ওদের বড় একটা দোকান হলো কাপড়ের দোকান তো পার্শ্ববর্তী দোকানে একজন লোক কাপড় মানুষের কাছে বিক্রি করে একটু বেশি দামে একটু বিক্রি করতে গিয়ে বলে বা আল্লাহর কসম করে বলি এটা আমার কিনাও না এখন আপনিও ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ী দুজন এই ব্যবসায়ী একই ব্যবসা করেন আপনার গোবর জানেন না এটার জানেন না কত টাকা এটা কিনি নাই তাহলে বললি যে শোনেন আচ্ছা বল আমি আগে এটা কিনে আনছি মনে করেন একটা জিনিস কিনে আছে দেড়শো টাকা দিয়ে এখন এইটা আবার বউর কাছে বিক্রি করে কার কাছে বিক্রি করে স্ত্রীর কাছে বিক্রি করে দুইশো টাকা দিয়ে তাইলে এখন সে বলছে আমি দেড়শো টাকা কিনে আনতে পারি নাই বউর কাছে বিক্রি করে আবার বোর কাছে কিনে আড়াইশো টাকা দিয়ে বুঝছেন চোরামিটা বাটপাড়িটা বুঝতে পারছেন নিজের কিনে আনছে দেড়শো টাকা দিয়ে বউয়ের কাছে বিক্রি করে দুইশ টাকা দিয়ে বৌর কাছ থেকে আবার কিনে আড়াইশো টাকা দিয়ে এখন বলে যে দুইশো টাকা দিয়ে আমি কিনতেও পারি নাই পার্শ্বের দোকানদার তো জানশো টাকা এই বেডা তুই মিথ্যা কথা বললি কেন আমি কাছ কাছে বিক্রি করি আর বউর কাছ থেকে আমি কিনে নেই নি চিন্তা করেন মানুষকে কিভাবে ধোকা দেয় রসুর বলছেন যারা আমার উন্মতের লোকদেরকে যারা ধোকা দিবে তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় এটা এক প্রকারের মিথ্যা আমি কিন্তু মিথ্যার ব্যাপারে আলোচনা করেছি স্পষ্ট ভাষা কত বড় গুণাণ্ডের মিথ্যা স্পষ্ট ভাষায় রসুল নিষেধ করেছেন ব্যবসা ক্ষেত্রে কসম করা কি নিষেধ যদি কসমটা সত্যিও হয় আর এখন গিয়ে দেখেন মিথ্যায় লাভ হয়ে গেছে